জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লা হতে বর্ণিত তিনি বলেন যখন বদরযুদ্ধের দিন কাফির বন্দীদেরকে হাজির করা হল এবং আব্বাস সজিল্লাহ তাল্লুকেও আনা হল এবং তার শরীরে পোশাক ছিল না আল্লাহ রাসুল সাল্লাহ আলাইস্লাম তার শরীরের জন্য উপযোগী জামা খুঁজতে গিয়ে দেখতে পেলেন আবদুল্লাহ ইবনু উবাই এর জামা তার গায়ের উপযুক্ত নবী সাল্লাহু আলাইসাল্লাম সে জামাটি তাকেই পরিয়ে দিলেন এ কারণেই নবী সাল্লাহ আলাইস্লাম নিজের জামা খুলে আবদুল্লাহ ইবনু উবাইকে তার মৃত্যুর পর পর দিয়েছিলেন ইবনু ওয়াইনা রদিল তাল্হ্ন বলেন নবী সাল্লাহু আলহাল্লাম এর পতি আবদুল্লাহ ইবনু উবাই এর এটি সৌজন্য ছিল তাই তিনি তার প্রতিদান দিতে চেয়েছিলেন